ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب حمالة الحطب في جيدها حبل من مسد أمين؟ سورة المسد সুরত আপনাদের সামনে তিরাওয় এই সোরা সামনে রেখে আজকে আমাদের আলোচনা হবে আনহুমা বর্ণনা করেন فاجتمعت إليه قريش قالوا ما لك قال أرأيتم لو أخبرتكم أن العدو يصبحكم أو يمسيكم أما كنتم تصدقوني قالوا بلى قال فإني نذير لكم بين يدي عذاب شديد فقال أبو لهب تبا لك ألهذا جمعتنا উঠে বললেন সংকেত সাবধান থাকো সাবধান থেকো ইয়া সবাহাটা আগেকার যুগে এরকম তাদের প্রচলন ছিল তখন ইয়া সবাহ বলে আহ্বান করলেন ওই সময় করাইস এর লোকজন তার কাছে এসে জড়ো হল তারা বললেন না ব্যাপার কি কেন আমাদেরকে তুমি জড়ো করেছো বলতো আমি যদি তোমাদেরকে বলি এই মুহূর্তে একটা শত্রু শত্রু দেখা যাচ্ছে যে শত্রুবাহিনী বাহিনী তোমাদের উপর সকালে কিংবা বিকালে আক্রমণ করবে এরকম সংবাদ যদি আমি তোমাদেরকে দেই তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তারা বলল অবশ্যই তখন আল্লাহ রসুন বললেন আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি কঠিন আদাবের এরপরে হাদিস শুনলে বুঝবেন আর বা বলল তুমি কি আমাদেরকে এজন্য জড়ো করেছ তোমার জন্য ধ্বংস হোক ঐ সময় আল্লাহ নাজ করলেন যখন এজিল হলো আপনি আপনার নিকটাতীয়দেরকে ভয় দেখান ভীতি প্রদর্শন করুন তখন নবী করিম সাল আলী বললেন তারা ওখানে এসে নবী করিম সালামের সামনে জড়ো হল বলছেন যদি কেউ না কেন মুহাম্মদ সোল্ল ইসলাম তাদেরকে জড়ো হওয়ার জন্য আহ্বান করছেন আর বিপদ সংকেত দিচ্ছেন আবুদিন ابو لهب و لو اخبرتكم ان خيلا بالوادي تريد ان تغير عليكم كنتم مصدقيا قالوا نعم ما جربنا عليك الا صدقا নিম্ন উপত্যকায় ওরা এসেছে তোমাদের উপর আক্রমণ করার জন্য তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তারা বলল নাম তারা বললেন অবশ্যই তোমার কথা বিশ্বাস করব কারণ এর পূর্বে আমরা আর কখনো সত্য আচরণ ছাড়া আচরণ দেখতে পাইনি তাই মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম ছিলেন সত্যবাদী এবং আমিন বিশ্বাসী ওই সব মুশ্রিক আল্লাহ রসুন সাল্লাহ ইসলামকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিল উপদেশ দিয়েছে তারা বলেছে যদি তুমি এরকম বল তাহলে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি মহাশাস্তির অর্থাৎ জাহান্ন আগুনে উদ্দেশ্য কি তোমরা উপর। যদি ইমান আনো লা ইহা ই তাহলে তোমরা জাহান নাম থেকে পাবে আর যদি না আনো তাহলে জাহান নাম থেকে পাবে না তোমাদেরকে জাহান নামে যেতে হবে সবাই খামুশ কেউ জবাব দেনি নি জবাব দিয়েছে আল্লাহ রসুন আপন চহব আবুল আহব বলে উঠলো এই দিনে সারা তোমাদের তোমার তাদের কাছে প্রতি আহ্বান জানানো এটা সঠিক না যদি কোনো দেব দেবীর প্রতি আহ্বান জানার জন্য জানার জন্য জড়ো করা হতো তাহলে সবাই হাততালি দিত তাই না কিন্তু জড় করেছেন যারা এদেরকে নিয়েই লোকজন ঠাট্টা বিদ্রুপ করে আর সবার আগে মক্কার মুশরিকরা মোহাম্মদ রসুল্লাহ ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে আর সবার আগে যে করেছে সে হলো আল্লাহ রসুন আপন চ আর সে হচ্ছে তো এবারে আসি প্রথমে তরজমা শুনি তারপরে তফসির সম্ভব আবুলহাবের দুহাত ধ্বংস হোক আর সে নিজে সম্পদ সে যা কামাই করেছে তা তার কোনো উপকারে আসেনি আর কিরকম আসতে পারে ও চিরেই সে যাহা শিখা আগুনে অর্থাৎ জাহান নামের আগুনে প্রবেশ করবে আর ওখানে জলবে পড়বে আর তার কারণ তার স্ত্রী সবসময় তার সাথে সহযোগিতা করতো মোহাম্মদ রসুলের বিরুদ্ধে আল্লাহর একত্রবাদের বিরুদ্ধে তার একটি গুণ বর্ণনা করা হয়েছে বা রসি ছিল মাসাদের মাসাদ মানে খেজুরের ছাল ছালের তৈরি রসি তার গোড়ায় থাকত আসেন এই আবুল হাল আবনু কেহ রহমত আবুলের নাম হচ্ছে আল্লাহ রসুন ইসলামের পিতার নাম কি ছিল বলেন আবদুল্লাহ তার দাদার নাম কি ছিল আব্দুল মুত তাহলে আব্দুল ছেলে যার নাম হচ্ছে ভিন্ন কথা তার অবস্থা কি বর্তমানে কোন অবস্থায় আছে না আছেন সেটা আরেক কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লা ইসলামের বাপের নাম ঠিক আছে ঠিক না আবদুল্লাহ আল্লাহর বন্দা আর এর নাম হচ্ছে আব্দুল উজ্জা রুজার বান্দা ওই তাদের মূর্তি যেটা যে মূর্তির পূজা করত হ্যাঁ ওই দেব দেবী পূজা করত ওর নাম হচ্ছে তার নাম হচ্ছে বিল্লাহ আমরা যদি কারো দিকে সম্বন্ধ করে বান্ধার বান্ধা হিসাবে সম্বন্ধ করি তাহলে কার বান্ধা হিসাবে সম্বন্ধ করব বলেন আল্লাহ তাহলে আপনি নাম রাখবেন আবদুল্লাহ আবদুর রহমান আবদুল করিম আব্দুল রুজাহ কিন্তু অন্য কোন মানুষের কোন সৃষ্টির বন্ধা আমরা নই আমরা একমাত্র আব্দু হু রসুল হু সমস্ত মানব সমস্ত তার নাম ছিল আব্দুল আব্দুল মু উপনাম ছিল আবু তৈবা তার নাম যে রাখা হয়েছে আবু লেহাব কারণটা কি তার চেহারা নাকি জলমল করত এজন্য আর লাহাব অর্থ হচ্ছে অগ্নিশিখা তাহলে নাম যেমন তাই চেহারা জলমল করলে তো লাহাব কেন রাখবে অন্য কিছু রাখতে পারে না রেখেছে আবু লাহাব যার ফলে তার পরিশেষ পরিণতিও হচ্ছে জাহান্নাম সবাই বলি নজ্লা এই আবু লেহাব وكان كثيرا اذيه لرسول الله صلى الله عليه وسلم والتنغض له او التنقص لهم والازدراء به والتنقص له ولدينه انا لله وانا اليه راجع الله رسول صلى الله عليه وسلم কে সবচেয়ে বেশি কষ্ট দিতে ইবলাহ কত চেয়ে আল্লাহর রাসূল صلى الله عليه وسلم এর আপন চাচা করিম সাহায্য করতীর প্রতিপন্ন করত সবচেয়ে বেশি ইমাম ইবনে কফি রহমতুল্লাহ আলী উল্লেখ করছেন লোকজনকে দেখে বলতেন হে ইলাহা সকল তোমরা তাহলে তোমরা সফল হবে দুনিয়াতে এবং আখরাতে আমরা সফল হতে চাই দুনিয়াতে আখরাতে আর আমাদের আসল লক্ষ্যবস্তু কোনটা দুনিয়া না আখরা আগার সফলতা এটা হচ্ছে আসল সফলতা আর দুনিয়ার সফলতা যদি কেউ মনে করে দুনিয়াতে আমি হব। এটা এটা সফলতা ধ্বনি সফলতা না দুনিয়ার সফলতা হচ্ছে মানুষ দিনের উপর চলতে পারে হচ্ছে বড় সফলতা দুনিয়া আপনি দিনের উপর অনট থাকবেন অটল থাকবেন যত ঘাত প্রতিঘাত এসেছে যত বিপদ এসেছে सब घात प्रदिकत करते हैं क्योंकि ठाक्टा विद्रुप कर लो दिन पथे एगिए जाट्टा विद्रुप कर विद्रूप और एरक मानुषामा कर এজন্য আমি কি দিনে দিব না দিনের উপর এমনি ভাবে একজন আরেকজনকে সবর করার উপদেশ দাও বেরু ও তাই দিনের উপর থাকাটা হচ্ছে বড় কাজ আপনি কিছুদিন এগিয়ে গেলেন পরে আবার পিছিয়ে গেলেন এটা হয় না তাই যারা বিধান হচ্ছে মান বাদা দিন আহ যে দিন পরিবর্তন করে তাকে তোমরা হত্যা করো বহারিতে পাচ্ছেন কারণ সে ইসলাম কবুল করলো ইসলাম কবুল করে আবার যখন দিন ছেড়ে দিল তার মানি সে একতা প্রকাশ করতে চাচ্ছে যে এই দিন ঠিক না এই দিনকে খারাপ মনে করেই আমি আবার এই দিন পরিত্যাগ করেছি অতএব এই লোককে আর ছাড়া যায় না একে বড়জোর অবকাশ দেয়া দিতে পারে তিন দিন পর্যন্ত তারপরে তাকে হত্যা করা হবে এই মূর্তদার বেদিনকে আল্লাহ রসুন আলি ওসাল্লাম লা লোকজন বলতেন্লা বলামা ইব্রাহিম আলি ইসলাম ইসলাম রিমা ইসা আলী ইসলাম রিমা হুদ আলি ইসলাম সালে আলী ইসলাম লোত আলী ইসলামের এই কলিমা ইসমাই ইসলামের এই কালিমা এসেছেন সবার এই কলিমা ছিল ইল্লাল্লাহ তো আল্লাহ রসুল সাল ইসলাম আহ্বান করতেন লোকজনকে আর বলতেন তোমরা সবাই বলো ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখ দিয়ে বলতেন না মন থেকে বলতে হবে এই জায়গায় আর একটা কথা অনেকে হয়তো বলে কিন্তু মনে আছে বাবাও কিছু করতে পারে তাহলে লাইল্লাহ হলো কারণ তারা বুঝতো লাহতো কি যদি এইসব দেব দেবী যারা আছে ওইসব দেব দেবী কে পরিত্যাগ করতে হবে এই জন্য মুশ্রিকরা বলতো না লাহা আর যারা বলেছেন ওরা জেনে বিজয়ী বলেছেন ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকারের আর ইলাহ নেই একমাত্র সত্য ইল্লাল্লাহ এই অবস্থায় তাদের সাথে পুতুল থাকতে পারে বলেন মূর্তি থাকতে পারে মসজিদে গিয়ে সাহাবায়াম রিয়াহিনার জন্য আসছেন আল্লাহ আকবারের ধ্বনি শুনেছেন আল্লাহ আকবার আল্লাহর। আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করবেন আত্মসমর্পণ করবেন আল্লাহ করার জন্য এসেছেন আর হচ্ছে কিছু মানুষ বলে আল্লাহ রসুন আলহিস্লাম রুজমানায় সাহাবেকরাম রিয়াল যে রফলিয়া দেন করতেন তার মানে ছিল সাহাবেকরাম পুতুল নিয়ে আসতেন বগলে বলে কিনা কিছু মানুষ এটা জাহিলা বলে আলিমরা বলে না এমনকি হানাফিজ বলেন না আমার জানা মতে আর কিছু লুক আছে কোন আলিম বলবে না এটা যদি আলিম হয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি সাহাবেক পুতুল ছেড়েই তোলা বলেছেন বলেননি তাহলে মসজিদে কি রকম নিয়ে পারেন পুতুল অপবাদিচ্ছেন আল্লাহ রসুন আহ্বান করতেন ইল্লাল্লাহ তোমরা সবাই বলো তাহলে সফল হবে দুনিয়াতে সফল হবে আসফল হবে লোকজন তার আশপাশে থাকতো ওই সময় আল্লাহ রসুন এর পিছনে লেগে যেত আর বলতো এইটা হচ্ছে আগি মিথ্যাবাদী অর্থাৎ মাহমুদ ত্যাগ করেছেন আল্লাহ রসুল আল্লাহ থেকে হেফাজত করেছে কিন্তু তার কথা হচ্ছে যেহেতু তিনি বাবদার ধর্ম গ্রহণ করেননি তাই তিনি হয়ে গেছেন তার কথা মোতাবেক সাবি আবার বলছে ক্যারিব তিনি যে আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসছেন এই দাবি যে করেছেন এক্ষেত্রে তিনি নাকি বিল্লাহ আর ইসলাম সুযোগ বুঝে মানুষদেরকে আল্লাহর একত্রবাদের দিকে আহ্বান করতেন কিন্তু এই আবুল এহাব ততায়ের মতো আরো কিছু লুক কিন্তু সবার আগে যে তাহ সে হবে কে কি পাগল সুরতুল কালামে আলমিন শুরুতেই বলেছেন আপনি আল্লাহ আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন এসান পেয়েছেন দয়া অনুকম্পা পেয়েছেন এই অনুকম্পেন আপনি হতে পারেন আপনি পাগল না আর এই বলে এইসবের পাগল এই জমনা যারা আল্লাহর একত্রবাদের দিকে মানুষকে আহ্বান করে যারা হকের দিকে মানুষকে আহ্বান করে বলে কবর পূজা করোনা পীর পূজা করোনা গুর পূজা করোনা অমুক পাথর পূজা করোনা সব পূজা করোনা তখন তাকে বলবে হ্যাঁ এটা তো হঠাৎ করে পাগল হয়ে গেল এত দিন ভালো ছিল এখন পাগল হয়েছে বলে কিনা ভাই আমরা এইসব কথা উপেক্ষা করেই হকের পথে টিকে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও এইগুলো আবুল হাব সম্পর্কে কিছু কথা শেখ আমার উস্তাক মোহাম্মদ বিন সালে রহমতুল্লাহ আলী এই সোরার ব্যাখ্যাতে তিনি বলেছেন আল্লাহ রসুন আলি ওয়াসাল্লাম হক ছিলেন সত্যনবী ছিলেন তিনি রাষ্ট্র ক্ষমতা লাভের জন্য ইজ্জত পাওয়ার জন্য নেতৃত্ব লাভের জন্য যে দিনের দিকে আহ্বাধ আহ্বান করতেন এই উদ্দেশ্যে করতেন না বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতেন রাষ্ট্রীয় ক্ষমতার লুবে তিনি আল্লাহর একত্রবাদের দিকে আহ্বান করতেন না ঠিক না ওঠিক বলেন নেতৃত্বের জন্য করতেন ধন সম্পদের জন্য করতেন মেয়েকে বিয়ে করবেন এই জন্য করতেন না এই দেখুন আল্লাহর রসুন সাল্ল ইসলামের প্রথম বিয়া প্রথম বিবাহ যার সাথে হয়েছে তিনি হচ্ছেন হাদি জাহার তার বয়স ছিল চল্লিশ আর মোহাম্মদ রসুল্লাহ ছিল পঁচিশ দুনিয়ার ইজ্জত যদি তিনি চাইতেন তাহলে যখন বলেছিল যদি তুমি দুনিয়ার ইজ্জত চাও টাকা পয়সা চাও এই মক্কার প্রধান হতে চাও বড় ইজ্জতওয়ালা হতে চাও তাহলে আমরা তোমাকে ওই রকম বড় ধ্বনি বানিয়ে দেব ने प्रस्ताव मनारा दुनिया आसुक दा खाई উপস্থিত যারা ছিলেন নবী করিম সোল্লা চাচাদের মধ্যে উল্লেখযোগ্য তাদের কথা বলেছেন তারা হচ্ছেন তিন প্রকার এক প্রকার হলেন উদ্দেশ্যে ইসলাম কবুল করেছেন আল্লাহর কাছে নিজেকে সুপর্থ করে দিয়েছেন আত্মসমর্পণ করেছেন এইগুলো এক প্রকার আরেক প্রকার আর আরেক প্রকার যে নবী করিম সোল্লা ইসলামের সাথে শত্রুতা পোষণ করেছে সব সময় তার বিরোধিতা করতো কাফির অবস্থায় এই হলো তিন প্রকার যারা ইসলাম কবুল করেছেন তারা হচ্ছেন দুইজন একজন আব্বাস বিন আবদুল মুখে তো একজন আব্বাস বিন আর আরেকজন হামজাহ বিন আবদুল মুত আব্বাস রাহু ইসলাম কবুল করেছেন হামজাহ রাহু ইসলাম কবুল করেছেন হামজা আব্বাস থেকে উত্তম ছিলেন আল্লাহ তাকে কবুল করেছেন শহীদ রূপে তিনি যুদ্ধে শহীদ হয়েছিলেন হামজা বিন আব্দুল মুহু হাম আব্দুল মুসুল সালিহি ও বলেছেন তিনি হচ্ছেন আল্লাহাদা ই হাম শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আবদুল মুিবাহ আকবর এই গেল এক প্রকার চাচা আর এক প্রকার কিন্তু তিনি কুফরি অবস্থায় ছিলেন আর এই তিনি মারা গেছেন আবু তালিম সম্পর্কে তার মত যখন আসলো এবং মৃত্যু উপস্থিত মুহাম্মদ রসুল্লাহ ইসলাম আবু তারিবের কাছে গেলেন গিয়ে বলছেন কল্লি কলি মতন আপনি আমার জন্য একটি কালিমা পাঠ করুন এই কলিমাকে উপলক্ষ করে আমি আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব আপনি বলুন ইল্লাল্লাহ অন্যদিকে ওই করাইশের বড় দুই নেতা ছিল প্রধান আর আরেকজন আবদুল্লাহ বিন আবি উমাইয়া তো আবু জাহাল আবু তালিবকে বলে খেয়াল করো করাইশের ধর্মে তোমার বাপের ধর্মে কলঙ্ক রেখে মরোনা ভাতিজার কথা শুনে এরকম করোনা আর বারবার তার আপন চাচাকে যিনি সবসময় নবী করিম সাল ইসলামের সহযোগিতা করতেন এমন কি বলেছেন বাবা তুমি তোমার যে পথে আছো যে কালিমার দিকে মানুষকে আহ্বান করছো লোকজনকে আহ্বান করো আমি আছি দেখবো তোমাকে হৃদয়ে তার্যে জন্মায়নি আল্লাহ রাহেমি মোহাম্মদ এক দিকে বলছেন তুমি এরকম করো আপনি একবার বলে দিন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব যদি তিনি বলে দিতেন তাহলে তিনি মানেননি ওই আবু জাহালের কথা মানলেন আর বললেন আনা আলহামিল আব্দুল আর বললেন যদি আমাকে লোকজন দুশারূপ না করতো তাহলে আমি বলে দিতাম আল্লাহ বললেন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার উপর নিষেধাজ্ঞা আছে এক্ষেত্রে ওই সময় সময়ের আয়াত কি সামনে রে বুঝা যায় আল্লাহ আল্লা রসুম সাল্লাম যখন তার আপন চাচার জন্য আল্লাহর দরবার ক্ষমাপনা করতে লাগলেন সাহাবাহাম জুনে বললেন তাহলে নবী যখন তার চাচার জন্য মুশিক চাচার জন্য দোয়া করলেন তাহলে আমরা বললে আর করলে আর কি তাই তারাও করতে লাগলেন এটা কোন কোন উল্লেখ করেছেন কারণ রব আলামিন বলেছেন এরপরে আল্লাপাকলেন নবীর জন্য এবং মোমিনের জন্য মানে কি জায়জ নয় যে তারা আত্মীয় যারা এই অবস্থায় মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা তুমি কিরকম বলবে অতএব কেউ যদি সরাসরি মশ্রিক অবস্থায় মারা যায় তার জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না যাইজ না বলেন না ঠিক না যদি আপনি জানেন সে সরাসরি কবর পূজা করে যদি আহ্বান করে আল্লাহ ছাড়া এটা হচ্ছে সরাসরি মুশ্রিক এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা যায় না বলেন আর জনের জন্য দোয়া করা যা ইজনা আর এই আয়াত বিশেষ করে আবু তালিবের ক্ষেত্রে নাজন হয়েছে যখন তার আপন চাচাকে হৃদায়ত দিতে পারলেন না তাহলে আপনি পারবেন আমি পারবো উমুক পারবে আর তুমুক তো পারবে কারণ হেদায়তের মালিক কেউ না হেদায়তের মালিক আল্লাহ তবে বলবেন হ্যাঁ নবী করিম সালাম তো হাদি ছিলেন আমরা বলবো হাদি ছিলেন মানে পথ প্রদর্শক ছিলেন কিন্তু কবুল করানোর মালিক তিনি না কবুল করানোর মালিক কে আল্লাহ এই যে আবু তালিব ক্ষেত্রে আল্লাহ রসুন সালাম যে দোয়া করেছেন সুপারিশ পুরোপুরি কবুল হয়নি কেন যেহেতু মুশ্রিক কিন্তু কিছুটা কবল হয়েছে কিরকম শুনেন আল্লাহ রসুন সাল্লাহ বলেছেন তিনি যে সুপারিশ করেছেন চাচার জন্য এজন্য জাহান নামের আগুনে বা জাহান নামে তাকে আগুনের দুটি জুতা পরিয়ে দেয়া হবে যার ফলে তার মগজ ওই রকম ফুটতে থাকবে যেভাবে পানি ফুটে অথবা তেল ফুটে ওইরকম ফুটতে থাকবে আল্লাহর আসলাম বলেন আমার চাচার জন্য জাহান নামের আগুন এটা সবচেয়ে কম শাস্তি কম শাস্তি কেন যেহেতু মোহাম্মদ রসুল্লাহাম তার জন্য সুপারিশ করেছিলেন এই হচ্ছে ফায়দা তো আপনি এবারে খেয়াল করুন তো জাহান নামে যার শাস্তি সবচেয়ে কম তার শাস্তি যদি এরকম হয় তাহলে বড় শাস্তি সম্পন্ন যারা ওদের কি অবস্থা হবে দরবারে আশ্রয় চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলেছেন তোমাদের কেউ যখন শেষ তুদে বসে পাঠ করে। তখন যেন সে চারটি জিনিস থেকে কম এরপরে আরেকটা দুই প্রকার চলে গেছে নবীর চাচা এই জায়গায় আরেকটা কথা বলতে পারি নবীর আপন চাচা নিজের আত্মীয় না অমুক আছে তার মুড় যারা আছে কিয়ামতের দিন একদম আলাতুল আবার কেউ গুনো বন্ড আছে একদম সরাসরি বন্ড শয়তান হবি কিরকম কে মুসলিম বলবেন সে বলছে এমন পীর যদি তুমি মারা যাও তাহলে এটা মুসলমান নাকি আসে কি বলে বাঁচাতে পারেনি আপনার চাচা গাছে বাঁচিয়ে দেবে সে নিয়ে যায় কোবরে আবার অনেক কিছু আছে ওগুলো তো বলার সময় না এখন আচ্ছা লাঞ্চিত করার চেষ্টা করত সেই হচ্ছে আবু লেহাব আর এর আগে আপনারা শুনেছেন আবু এহাবের এই সোরা নাজিল হওয়ার কারণটা কি সহি হালকা তফসির করি সে বলেছিলাম তো আল্লাহ তার জবাবস্বরূপে সুরা নাজিল করলেন বলছেন আবুল আহাবের দুহাত ধ্বংস হোক আর দুহাত বলতে দুহাত নাসে নিজেই ধ্বংস হোক দুহাত বলা হয়েছে এজন্য যেহেতু হাত দ্বারাই মানুষ সব কাজকর্ম করে ঠিক না এজন্য দুহাত বলা হয়েছে তাই আবুল আহাব জন্য ধ্বংস হয় আর ও তাবা মুফেসির বলেন সে নিশ্চিত হয়ে গেছে তাহলে হচ্ছে সংবাদ যখন নাজিল হলো সে বলছে আমার বাতি আমাকে এরকম বলছে যদি আমার জন্য জাহার্নলে অসুবিধা নাই আমার অনেক টাকা পয়সা আছে ধন আছে এদের বিনিময়ে আমি বেঁচে যাব কাল কি আমাদের দিয়ে নামি কেউ কেউ উল্লেখ করেছেন এটা আমি কিন্তু তাকি করে নিহু তারপর দুনিয়াতেই আসেনি আখরাতে কিরকম আসবে আল্লাহ কি আপনাকে আখরাতে বলবেন তুমি এক লাখ টাকা আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আমি জাহান নাম থেকে নাজাদ দিয়ে দিব বলবে আচ্ছা সৌদি কুটিব তুমি আমাকে যারা কাফির অবস্থায় মারা যায় আর এই অবস্থায় প্রতিষ্ঠিত থাকে আর এই অবস্থায় মারা গেল কেমতের দিন তারা যদি বলে আমি স্বর্ণ দিয়ে দিব আর আপনি আমাকে আল্লাহ বলে তাহলে কার আছে জমিন ভরা স্বর্ণের মালিক কি আছে কেউ আছে মাল ধন সম্পদ মানুষেরা একটু টাকা পয়সা পেয়ে বড়াই করে আগে হয়তো গরিব ছিল বর্তমানে এখন বলবেন না না আমি আগে থেকে এরকম আছে না আগে গরিব হয়তো তার বাবু কি বলছি দাদা বড়দনী বাপ ও ছিল বড়োধনী পর্দাদাও ছিল বড়োধনী এর উপরেও বড়দনী সে আর গরিব না টাকা পয়সা ভেবে সব ভুলে যায় এরকম করবেন না যদি গরিব থাকেন আগে আল্লাহর রহমত পেয়েছেন ধন পেয়েছেন আল্লাহকে বলবেন না কে দিল তোমাকে তুমি যদি বলো হ্যাঁ হ্যাঁ ও যে কারণ বলেছিল এরকম কেউ না বলে আমরা কি মানে সে যা কামাই করে কেউ গো বলেছেন তার অর্থ হচ্ছে একদারা তার সন্তানাদি কারণ আল্লাহম তোমরা নিজেরা যে কামাই করো এটা হচ্ছে সবচেয়ে পাক পবিত্র খাবার আর তোমাদের সন্তানেরা হচ্ছে তোমাদের কামাই কথা বুঝলেন কি তোমাদের কামাই তাই ওয়া আগে মালের কথা বলা হয়েছে আর এখানে কি বলা হয়েছে আর ইমাম ত্রিমেদি বলেছেন হ্যাঁ হাদিস রহমতুল্লাহ আলী বলছেন কিন্তু এটা মা কেশাব শুধু তার সন্তান নয় धन सम्पद कमी से जमी धन सम्पद हम तर सतान हम तर इज्जत हक तर पदवी हूं किचुई तर की क्यों क्या যেহেতু সে ইসলাম কবুল করেনি যেহেতু আগুনে আগুনে জলবে আর পুড়বে প্রবেশ করবে এক্ষেত্রে আগে আমি বলেছি তার নাম যেরকম এরকম হচ্ছে তার কাজ এই জন্য নাম রাখতে সময় ভালো নাম রাখা উচিত আল্লাহ রসুন সাল্লি ইসলাম খারাপ নাম হলে চেঞ্জ করে দিতেন তাহলে কারোর নাম যদি থাকে অগ্নি সঠিক হবে না সঠিক হবে বলেন তো বুঝতে পারছেন কারো কারোর নাম আছে অগ্নি ওই হিন্দুদের নাম আছে আচ্ছা কারো কারোর নাম আছে আগুন না যায়। ঠিক না চেঞ্জ করে দেওয়া উচিত হয়তো আগে তোমার আম্মা জানতো না তোমার আব্বা জানত না নাম রেখেছে এখন তুমি বুঝতে পেরেছ ওটা ঠিক না তুমি চেঞ্জ করে দো আর না কোন কাছে যাও উনি চেঞ্জ করে দিবেন কেন অগ্নি অগ্নি কারণ আগুনের আগুন তো জাহান নামে না তো আমি কি জাহানো না আগুন রাখবে না এরকম নাম অতবা সৎ নাম যার মধ্যে রয়েছে পবিত্রতা যে নামে নিজের পবিত্রতা হয় তাও পরিবর্তন করে দেওয়া উচিত আর যদি খারাপ নাম হয় তা পরিবর্তন করে দেয়া উচিত যদি কারোর নাম হয় যেমন বিষপ পাদ পরিবর্তন করবে কিনা পাদরি বিষপ নাম পরিবর্তন করবে যদি কারোর নাম হয় অন ঠাকুর একটা কথা বললাম আমাদের দেশে হিন্দুদের জন্য এটা প্রসিদ্ধ তাই না যে এলাকায় যেরকম অন্য জায়গায় যদি মুশকিল কিন্তু আমাদের দেশে না এই নামে যদি তার নাম রাখা হয় না এটা চেঞ্জ করে দেওয়া উচিত এই জন্য মোহাম্মদ রসুল্লাহাম খারাপ নাম হলে নাম চেঞ্জ করতেন মুসলিম মুসলিম পড়লে আমার পাই এর সাথে সাথে রয়ে গেল তার স্ত্রী তার স্ত্রী হচ্ছে আর তার স্ত্রী আবু সুফিয়ানের বোন ছিল তাকে উম্ম জমিল বলে প্রসিদ্ধ সে উম্ম আল্লাহ রসুন সাল ইসলামকে বলছেন এরপরেই দেখবেন স্ত্রী যেত শুকনো কাঠ নিয়ে আসতো কাটাযুক্ত কাঠ আর নবী করিম সোল্লা রাস্তায় রেখে দিত যেন নবী কষ্ট পান সাল্লাম কত শুত দেখছেন ফিজিদ ইহা হাবলুম ওই খেজুরের ছাল নির্মিত রশি নিয়ে ওখানে যেত আর ওরকম কাটা বাটা নিয়ে আসত নীমকে কষ্ট দেওয়ার জন্য এরকম সুলতান ছিল আর এই আবু জাহালী রসুল সাল্লিসাল্লাম আও ইয়লা দুই রাত বা তিন রাত জাগতে পারেন তাহাজুত পড়তে পারেননি কেমল করতে পারেন এবারে ওই মুহূর্তে ওই মহিলা অর্থাৎ হাফিদ ই রহমতুল্লাহ আলী ফুল উল্লেখ করেছেন এই মহিলা বলতে ওই ইমরাহ ফমরা ফালতিহাম্মদ এজন্য তুমি দুই রাত বা তিন রাত তুমি দাঁড়াওনি অর্থাৎ ওই কাকে বলছে শেতানি লাড়িয়ে শান তখন পর্যন্ত কষ্ট দিতামকে ওইভাবে এই জাহান্ন আগুনে তার কষ্ট হবে হাবলুম্মের ব্যাখ্যা ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলীহি এরকম করেছেন তার সবসময় কাজ এটাই ছিল মোহাম্মদ লাঞ্ছিত করা যায় কান্তমসি বিনিমা এছাড়া চুগলি তো আপনারা বুঝেন আল্লাহ রসুল সাল ইসলাম বলেছেন চুগলকুট জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই আমরা যেন এরকম আমাদের মধ্যে হয় আমার কাছে বলার মতো না ঠিক না ওর কাছে কি আমি ওর বিরুদ্ধে আছি আপনি যা চান তা করুন এটা হচ্ছে কি চুগলি তো চুগলি করবেন খবরদা মানুষের যদি দোষ হয় দোষ ঢেকে রাখার চেষ্টা করুন কিন্তু যে দোষটা প্রকাশিত আমার সমস্ত উম্মত কে রবাহিন মাফ করে দিবেন তবে যারা প্রকাশ্যে গুণা করে তারপর বলেছেন রাতে কাজ করলো আল্লাহ রবীন্দ্র তার দুঃষ দেখে রেখেছেন কিন্তু সে দিনে বলে গড়ালো এটা হচ্ছে এটা হলো কি যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দু দেখে রাখে রবাহিন তার দুতের দিন ডেকে রাখবেন এর তফসির তার মানে আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে নাজ দিন আদাব থেকে নাজ রয়ে গেছে একটা কোথা আমি এটা বাহানুল বয়ান থেকে উল্লেখ করেছি ওই যে আবুল ধ্বংস হয়ে গেছে আগে বললাম বাস্তবে ধ্বংস হয়েছে বলছেন পরিশেষে আক্রান্ত এই আর এই অবস্থায় মারা গেছে তিন দিন পর্যন্ত তার লাশ এই অবস্থায় ছিল বাচ্চারা পর্যন্ত তাকে ত্যাগ করেছে তার নিজের সন্তানেরা পরবর্তীতে এমন হয়েছে তার শরীর থেকে বদবু আর দুর্গন্ধ বের হতে লাগলো তখন তারা তার ছেলেরা দূর থেকে পাথর আর মাটি ঢেলে তাকে ওহানেই দাফন করে দিয়েছে তাহলে যে যেরকম করবে ওই রকমই তার ফল কেমন একটা তুদানু। তাহলে রব্বুল আলমিন যে বলেছেন যদি এটা সত্য হয় এবং আল্লাহ হেফাজত করুন তবাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে ইলি নাফিদান করো ইলিম অর্জন করে ইলিম রু محمد وعلى রহিম وصحبه মুবারিক